समाज कपाल पोड़ा मुसलमान रेडियो टीवी देखो मजा था मजा थान बुजूर कान शो मजा थक शुद्ध ते ब রাত্রি বেলা ঘুমাতে যায় তুই কালের মাঝে এফ এম এর অশ্লীল গান শুনতে শুনতে ঘুমানো এর চেয়ে কপান পোড়া মুসলিম আর কেউ হতে পারে সবচেয়ে আফসুস এটা লাগে আপনি বাসায় টিভি দেখতেছেন সিনেমা দেখতেছেন নাটক দেখতেছেন ড্রামা দেখতেছেন এফ এম এর অশ্লীল গান শুনতেছেন কুরানার হাদিসের ওয়াজে আসলে। সেখানে এসেও হুজুরের গলার সুর শুনতে চান মানে আপনার পুরো জিন্দগি হাসি মজাক আর আনন্দ যদি এমন মাসে এখনো কেউ বসে থাকেন তাহলে বলবো মানুষ তো অনেক কমে গেছে আপনিও চলে যাচ্ছেন আল্লাহ এই আধা ঘন্টার মাঝে আমি একবার আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে নবীর হাদিস নকল করতে গিয়ে আমি একবারও টান কারণ আমার নবী সাহাবায় কেরামকে কানে ধরে টান দেন নাই আমি আমার নবীর শব্দকে নকল করব চেষ্টা করব। নবী যেমন ভাবে বলেছেন আমি তো জানি না কিভাবে বলেছেন এই জন্য স্বাভাবিক শব্দে কিছু কথা বলবো আপনারা করবেন আমি আল্লাহর কথা নকল করতে গিয়ে আমার প্রিয় নবীর কথা নকল করতে গিয়ে আমি আমার নিজস্ব নিজস্ব আপনাদের আকৃষ্ট করার জন্য সুম্মা প্রাঞ্জলতা আর শব্দের ব্যঞ্জনা আমি যুগ করবো না ইনশাআল্লা দুই নাম্বার পয়েন্ট আমাকে নির্দিষ্ট দুইটা বিষয়ে কথা বলতে বলা হয়েছে দুইটা বিষয়ের কথা অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো দু বিষয় নিয়ে আসা এই বিষয়টা শেষ হবার পরে আমাদের এখানে যারা আছেন তাদের অনেকেই বলবেন যে হুজুররা কি দিনের ঠিকাদা একবার বলে এই পীর ভণ্ড আরেকবার বলে এই কাজ না যায় এগুলো হুজুররা বলে কি বলে না বলে না যে হুজুর ভণ্ড এই লালসারু ভণ্ড এই পীর ভন্ড এই কাজ বেদাত ঠিকাদা বলে কি বলে না আমার বয়ানের পরেও আপনাদের অনেকেই কথাটা বলবেন এই জন্য শুরুতেই বলেনি ওলামায় হক উলামায়ে দব दिनेर ठिकार न दिन चौकीदार वे करम की दिने ठिकादार ना चौकीदार যখন চৌকিদার আপনার গ্রামের চৌকিদার কিংবা আপনার ঘরের চৌকিদার কিংবা আপনার দিন হোক কিংবা রাত হোক রাতের গভীর হোক কিংবা সূচনা লগ্ন হোক কিংবা অমানিসারথ হোক কিংবা পূর্ণিমারথ হোক যখন চৌকিদার তার চৌকিতে चौकीदार चौकीदार देखे कि देखे ना ठीक तेमी भाई क्षतिकर तर राष्ट्रे क्षतिकर एम बस्तु बाहर डाकत राष्ट्र द्रोह समाज द्रोह जान ग्रामेर भरे फैलते ना पारे चौकीदार देखी कि देखे ना চৌকিদার দেখবে আমার গ্রামের ভিতর থেকে মূল্যবান বস্তু বের হতেও যায় না ক্ষতিকর কিছু ঢুকতেও কিছু ঢুকতেও যখনই চৌকিদার দেখে আমার গ্রামের ভিতর থেকে মূল্যবান বস্তু কেউ বের করে নিয়ে যাচ্ছে অর্থাৎ ডাকাত ঢুকেছে চুর ঢুকেছে তখন চৌকিদার সুরের গায়ের পোশাক দেখে চুপ করে থাকে যদি দেখে সুর শীত ঘরে ঢুকতেছে যে সুর তার গায়ে তখন সুর বলবে না বলবে কি বলবে না যদি পাকি পরা থাকে তাহলে ছেড়ে দেবে যদি বিশাল পর মাদারের পিসাম হয় তাহলে তখন না ছেড়ে দেবে লাল সাহু পরা থাকে তো ছেড়ে দেওয়া সৌদি রুমালের ঘুমটা দিয়ে আসলে বড় মাজারের ভণ্ড পীর কিনা দেখে না বরং দেখে লোকটা চুর কিনা কি দেখে লোকটা চোর কিনা যদি হয় তাহলে ঠিক তেমনি ভাব ওলামায় হকের দায়িত্ব হলো যেহেতু ওলামায় কেরাম কে ওলামায় হক কে আল্লাহ রব আিনের প্রিয় নবী মোহাম্মদুল্লাহ সাল আলিহি ও যেই দিন নিয়ে এসেছেন যেই তৌহদ নিয়ে এসেছেন যেই একত্রবাদ নিয়ে এসেছেন चौद जन सहबी शहीदे सत्तर जन सह शहीद जिनेर खेत सतर जन সাহাবী শহীদ হয়েছিল যেই দ্বীনের জন্য হুনাইনে 19 জন সাহাবী শহীদ হয়েছিল যেই দ্বীনের জন্য বীরে মাউনায় 67 জন সাহাবী শহীদ হয়েছিল যেই দ্বীনের জন্য বনি লহিয়ানে 10 জন সাহাবী নিজের সন্তানকে ইয়তিম করে দিয়েছেন যেই দ্বীনের জন্য নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের সন্তান ইয়তিম করে দিয়েছেন স্ত্রীকে বিধবা করে দিয়েছেন যেই दिन सहबा कैराम राष्ट्रजरते उमर जमाना चौदह हजार सहबी शहीद हजरते जमाना षोलो हजार सहबी निजे शर रक्त जमीने पत्र हजार सहबी एवं रक्तर जान कुरानी दिए दिन दिन मध्य डे बहि दिन दिन दिन फरज के दिन सुन्नत के दिन के दिन विधान के को ढुका ढुका प्रथा के ढुका दिन विषय के बेर ओल দেবন্ধ যারা দিনের সীমান্তে দাঁড়িয়ে জানিয়ে দেন যে লোকটা ঢুকতেছে দিনের নামে ঢুকতেছে তার গায়ে হলেও বলেন এই লোকটা দিনের চোর তার গায়ে জুব্বা হলেও বলেন दिने चोर सऊदी रुमाल घर चोर कि दिन चोर ओलाम सीमान चौकीदार दिने सीमांत चौकीदार दायित्व हलो सुर के सुर घर सुर ढुकते चौकीदार देखारे ना देखे আমাদের এলাকায় কত আগে এসেছে কত বুজুর্গ এসেছে কত মহাকিব মুহাদ্দিস মুফতিরা এসেছে কিন্তু ইমান সুরের ব্যাপারে আমাদের সতর্ক করে নাই এই জন্য আমরা আজকে জাহান্নামি হয়ে গেলাম ওই আলেমদের বিরুদ্ধে আপনি আল্লাহর দরবারের মোকাদ্দলা যেন দায়ের না করতে পারেন এই জন্য আলেমরা সুরকে সুর করে দেয় আলেমদের দায়িত্ব হলো চোর বলে দেওয়া ইঙ্গিত করব। আমি সুরায় ফাতে করেছি এই সুরায় ফাতে আপনারা প্রত্যেক নামাজে পড়েন কি না এই সুরায় ফাতে বলা হয় উম করে আন হায় আছে না আল্লাহরব্বুল আলমিন পুরা তিরিশ পারা কোরআনে মোট দুইটা জিনিস বলেছেন কয়টা জিনিস এবং ইসলাম বা দিন মাধা ধর্ম পূর্ণ হয় দুইটা জিনিস দিয়ে কয়টা জিনিস দিয়ে আকিদা এবং আমল এই দুইটার সমন্বয়ের নাম হলো দিন এই দুইটার সমন্বয়ের নাম এক হলো আকিদার একটা কি এই দুইটা মিলে যা হয় তার নাম দিন তার নাম কি শুধু আকিদার নাম দিন শুধু আমলের নাম দিন ভালো করে বুঝবে আকিদা মানে তো বুঝেন যেমন আমরা বলি আল্লাহ এক এটা কি আমল না আকিদা আকিদার সম্পর্ক অন্তরের সাথে আকিদার সম্পর্ক কার সাথে আর আমলের সম্পর্ক আপনার শরীরের সাথে যেমন নামাজ পড়েন অন্তরের সাথে সম্পর্ক না শরীরের সাথে শরীরের সাথে সাথে সম্পর্ক এগুলো হচ্ছে আমল এগুলো হচ্ছে কি আর আল্লাহকে এক বিশ্বাস করি এটি হচ্ছে আকিরা কি এই দুইটার সমন্বয়ের নাম হলো দিন এই দুইটার সমন্বয়ের নাম আরেকটা জিনিস শিখেন আকিদার মূল হলো কি আকিদা মূল তাওহীদ বাদ দিয়ে আপনি যতই অন্য আকিদা পোষণ করেন কোন কাজ হবে কারণ আকিদার মূল হলো তাহিদ আকিদার মূল কি আর আমলের মূল হলো তাকলিদ এটা মুহূর্ত করে আমি ব্যাখ্যা করবেন নির্দেশনায় আল্লাহ শরীয়ত মানা শরীয়ত কার মানা বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় কার শরীয়ত মানা যেমন আপনারা নামাজের ফরজ কয়টা জানেন কি জানেন না অনেকে জানেন কিন্তু আছে আছে আপনাদের আপনাদের নামাজ করেন। নামাজের কোন রুকল কোন আয়াত বা হাজি ভিত্তিতে আপনাদের মুখস্থ আছে আছে তাহলে আপনারা কি করতেছেন আপনি মানলেন ইমামের ইমাম এলাকার ফরচা তো উনি বিশ্বস্ত হবার কারণে তার অনুসরণে তার এর্তে বায় তার তাকলিদে আমরা কার রুজু করতেছি কিন্তু নির্দেশ কেন কারণ আমল আপনি তাকলিদ ছাড়া করতে পারবেন আপনার কে যদি বলা হয় ফজরের নামাজ পড়ার আগে ফজরের সব ফরজের নামাজের ভিতরের কত রাখ কত অংশ কোন আপনি নামাজ পড়তে পারবেন না দুই টাকা নামাজ পড়তে পারবেন সম্ভব আপনার জন্য তাহলে আমলের মূল হচ্ছে তাকলিদ আমলের মূল কি তাকলিদ বুঝে আসে নাই মানে বিশেষজ্ঞ যে কোরআন হাজির বুঝে তার পথ নির্দেশনায় তাহলে আমলের মূল হলো তাক আর আকিদার মূল হলো তাও আকিদার মূল কি পরিষ্কার শব্দ মূল তাও ভুলণ্টিত করু জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে কারণ আকিদার মূল হলো তো এইদ আকিদার মূল কি তাও ঈদ ভুলণ্টিত করে আমলে কোনো কাজ হবে আর উল্টা আকিদা ঠিক নাই হবে না এরা এসে বলবে আমার আকিদা ঠিক আমার আমল করা লাগে না আমি মারে ফতি মনে মনে নামাজ পড়ি এরকম আছে কি নাই নামাজের সময় হয়ে গেলেও কি আমি মনে মনে এক পিসের কাছে এক পরে আর নামাজের সময় না তুই বুঝবি না হচ্ছে গতি বিষয় কি বিষয় এটা হচ্ছে মারে না মরার ফথ এটা এখন ওই মুড়িদ নামাজ বই যাই সে বলে পিস আমার বাড়ির বাইরে একটা ঘোড়া আছে কি আছে এই ঘোড়ার বাচ্চা হয় না করে দেবা না গাঁদা দাঁড়ায় আছে পিসাবকে খেয়ে পড়িৎ সাহেব তুমি কি আমার সাথে ঠাট্টা করো প্রচার পিসাব কি তুমি বলছো দাঁড়ায় আছে ঘোড়া আমি দেখি গাঁদা এখনই মরিত হুজুর এটা উপরে উপরে গাধা ভিতরে ভিতরে ঘোরা উপরে উপরে গাধা ভিতরে ভিতরে বিশ্বাস করে মিথ্যা কথা বলতো না যেই ব্যক্তি উপরে উপরে গাধা সে ভিতরে ভিতরে যে ভিতরে ভিতর তখন ওই মুড়িদ বলে পীর সাহেব শুনে রাখেন যদি গাধা উপরে উপরে গাঁধা হলে ভিতরে ভিতরেও গাধা হয় তাহলে যেই ব্যক্তি উপরে উপরে বেমাজি সে অবশ্যই অবশ্যই ভিতরে ভিতরেও বেমাজি উপরে উপরে বেমাজি ভিতরে ভিতরে নামাজি হতে পারে কিছু লোক আছে আমল করে না বলে আকিদা ঠিক এরকম তাও এই একত্ববাদ এটা অনেক বড় মূল্যবান বস্তু আল্লাহ এত দামি বস্তু যেই দামি বস্তুটা চেষ্টা ছাড়া মেহনত ছাড়া কষ্ট ছাড়া খাবার খুবই মতো এরকম দুধু মরু প্রান্তরে প্রচন্ড জ্বলন্ত অঙ্গারের মতো এরকম পরিস্থিতির উপরে হজরতিনার মত জীবন্ত অবস্থায় শরীরের চামড়া খুলে ফেলা হয়েছে কিন্তু ইমান নামক তাও এই নামক ওই ধনকে ছাড়েন আল্লাহ वस्तु के, के भंड बाबार दरबारे गाथा नुईय के भूल्टित कराई तहिद এই শিক্ষা দেবার জন্য প্রথম অংশ এক না হাজা নবী ছিলেন রসুল ছিলেন তার কালিমা হল লাহ ইহা প্রথম অংশ হজরত ইসমা সালাম রসুল ছিলেন তার কালিমা হলো ইসমা প্রথম অংশ পাল্টে হজরত আমাদের নবী রসুল ছিলেন তার কালিমা হল রাহা ইহ মু এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর কেলা এই তো শিক্ষা দেবার জন্য এই একত্ববাদের শিক্ষা দেবার জন্য অর্থাৎ যে মাথাকে দিত মূর্তির কাছে গিয়ে এই ব্যক্তিরা উড়স করত ওই ব্যক্তিরা মূর্তির জন্য গরু নিয়ে যেত বকরি নিয়ে যেত ছাগল নিয়ে যেত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন एई समने नामा समने एई समने समने दा। एक लाख चौबीस हजार पैम्बर जन्क नबीरा असंख्य नबी दे असंख्य नबीरिया सलाम निक्षि परीक्षा सलाम सलाम के मासेर धुकते हुए ही के पेटे कष्टे एक जान मानुषुली मूर्तर सामने माथा ना मूर्त मान ना दिन सब किस तक छाड़े नाम जुम्मू करोहानी के जलन फुटंत What? ফুটন ফুটন্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে এই তোদের জন্য এই জন্য যেন কোন কোনো আল্লাহ কোনো বান্ধা মূর্তির সামনে মাথা না নোয়ায় কপাল চান না থেকায় মূর্তির জন্য মান্য চান না করে যেন আল্লাহর জন্য মান্য করে যেন আল্লাহর জন্য পশুপুর বাড়ি দেয় যেন আল্লাহর কাছেই মাথা নোয় আল্লাহর জন্য সচেতা করে আমি আপনাদের বলতেছি যেই করলেন সেই সেই কে যেটাকে আমরা এমনিতেই পেয়েছি কোন মেহনত ছাড়া পেয়েছি এই তাও একত্ববাদকে ভন্ড পাবার সেই তো তাদের বারো মাসে ১৩ পূজা কথা ঠিক কিন্তু বাহ্যিক ভাবে দুইটা পূজা বড় করে করে কয়টা পূজা বড় করে একটা হলো দুর্গা পূজা আর একটা হলো কালী পূজা বড় করে করেনা জন্য মান্য করে কি করে না ওই মূর্তির সামনে মাথা নয় কি নয় না হ্যাঁ কপালপুরা মুসলমান হিন্দুদের থেকে থেকে ধার করে ঠিক মুসলমানের সন্তান করে মরা এই দুই পুরস্কারের নামে হিন্দুদের মত হিন্দুরা যেমন ওই মৃত ওই জড় পদার্থ ওই মূর্তির জন্য মান্য করে कपाल पोड़ा मुसलमान मृत बात कर सामने कपाल ठेक कपाल पोड़ा मुसलमान मरा बाबार सामने गए कपालेकाय पार्थक আরেক শব্দ বলি হিন্দুরা করে দুর্গা পূজা কপালে আব্বা বাবা হ্যাঁ হিন্দুরা নিয়ে গেল মারে আর হেরান স আপনাদেরকে আমি বলি দিল থেকে বলি যদি আপনাদের হৃদয় কথাটা ঢুকে তাহলে আমার আজকের আশা সার্থক হবে আপনারা কি মনে করেন আমরা এতই আহম আর বোকা টুপিটা মাথায় দিয়েছি যে কথা থেকে ঘিরুটা বের করে এই বলা হয় আপনাদের আরে আমরা যদি ভন্ড পীর সাত যদি এই পীর মরে So, <laughs> এই সকলের প্যাট দেখলে মনে হয় আপনাদের টাকা আপনাদের পয়সায় এই ট্রাক হয়েছে আরাম আয়েস আর জনগডের টাকা পেটে ঢুকিয়ে এইভাবে মার্সিডিজ আর যদি জান্নাতে যাওয়া যায় আরে ভাই আমাদের কি আপনার মনে হয় এই দিনের জন্য আমার নবীর রাত্রি ঘুম যেন মানুষগুলি মূর্তির সামনে মাথাটা না নেওয়ার হিন্দু পত্তলিকরা মাথা নয় ভুলণ্টিত করিনি এখন তোমাদের শিক্ষাকে বাদ দিয়ে যতই আপনি আমল করেন কোন কাজ হবে আর নিশ্চয় না মার্জনা করবেন না জান্ন দিবেন না জান্ন দিবেন না যে আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাতে যাওয়া যাবে তার জন্য জান্নাতে যেতে পারবে এর মানে হচ্ছে এই যে আল্লাহ তারা কোনো মাহবোধ নেই কথা না পরিষ্কার শব্দে একটা কথা বলি আপনাদেরকে এই কালিমা পড়ে মানে এই কালিমাটা পরে এটা পরার পরে চুরি করা যায় জিনা করা যায় ডাকাতি করা যায় সন্ত্রাসী করা যায় মদ খাওয়া যায় গাঁদা খাওয়া যায় তা। সামনে গিয়া মাঠানো আনুযায় তারপরে উরফ করা যায় তবলা বাদা করা যায় আবু জাহেল আহমদ করা হয় আপনাদের আহমদ ছিল এই আবুজাহ যাকে আবুল হাকাম বলা হইত বুদ্ধির বাদ বিদ্যানের বাপ ওই বিদ্যানের বাপ এই কালিমা পড়ে নেই কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের মতো আরে কালিমা পড়লো চুরি করা যায় আরে এই কালিমা পড়েও জিনা করা যায় কই কালিমা পড়েও মানুষের উপরে জুলুম করা যায় কালিমা পডেও মানুষের বিরুদ্ধে কালিমার অর্থ বুঝেছিলেন এই জন্য কালিমা পড়েছেন তো পুরা জিন্দুগী পাল্টে গেছে এই জন্য উচ্চারণ করেছেন তো যেই ওমার নবীর কল্লা আচর ফেলবে আমি তার কল্যা কেটে ফেলবো উল্টে এই পড়ার সাথে সাথে যেই ব্যক্তি নবীকে কাটতে গেছে সে বলে নবীর বিরুদ্ধে কথা বললে আমি তাকে কেটে ফেলবো অর্থাৎ সাহাবাও কালিমার অর্থনে ফেলে দেওয়া হয়েছে আমি অনেক ঘটনা বলতে পারবো যেহেতু সময় নাই কিন্তু আমরা এমন কপাল পড়া আল্লাহ কালিমা তো করেছি কিন্তু সকাল বেলা কষ্ট হবে মসজিদে আসলে এই কালিমা আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে এই কালিমা আমাকে এই কষ্ট কষ্ট একটু হবে। এই জন্য এই কষ্টকে বাদ দিয়ে মসজিদ পর্যন্ত আনতে পারে কালিমার অর্থ এইটা সাহবায় কেরম বুঝেন আবুদাহ বুঝে আবুল হা বুঝে আবুাহ আবুলাহাব সাহাবায় কেন কালিমার্থ বুঝেছিলেন না এলাম এর মানে হল কোন বিধান মালিক নাই কোন সুখের মালিক নাই কোন বিধান দাতা নাই কোনো জান্নাতের মালিক নাই এই কালিমা পড়লার মানে হলো আমার প্রত্যেকটা মুহূর্ত হবে আমার আল্লাহ যা এর উল্টা করা বৈধ হবে। কালিমার অর্থ আহেল তা বুঝছিল যে আমি যদি কালিমা পড়ি তাহলে চুরি করতে পারব, জিনা করতে পারব, মানুষকে খুন করতে পারব, সন্ত্রাসী করতে পারব, সাদা করতে পারব। এই জন্য জীবন উৎসর্গ করেছে কিন্তু কালিমা পড়ে কালিমা পড়ে কিন্তু আমরা কালিমা তো পড়ি কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে আমরা কার মানি দুইটা উদাহরণে শেষ করে দেবো যেমন আপনাদের এলাকার মসজিদের নাম হাসনাবা পশ্চিম পশ্চিমপাড়া ইউপি মসজিদ না আমাদের এলাকার কিছু কিছু পন্ডিত এখন বের হয়েছে যারা বলবে আপনা কেসে বলবে ইমাম আপু হানি পাখিন বিেজম আায় ছিল। আ কি বল ছিল। তারপরে খুজি হয় বলবে। হানাফি মাধহাফ কিন বিরজম আায় ছিল ছিল। আপনি বলবেন ছিল না ও তখন আর বলবে আপনার মাধব মানেন কি মানেন না যেহেতু মাধাব মানেন সুতরাং বোঝা গেল আপনারা সবাই বেদাতি বলে কি বলেন এরকম কিছু পন্ডিত আসতে আসতেছে না আলিমুলা হুদুরের আর আপনারা এত বেশি মানুষ খুশির চোটে আমার কথা খুব বেশি হয়ে গেছে আমি আমার জীবনে মনে হয় যতগুলি মাহফিল করেছি আপনাদেরকে বলি এত কম মানুষের মধ্যে আমি কোনদিন মাহফিল শুরুতে বলেছিল আমি কোনো বক্তা না সুরও দিতে পারি না কিচ্ছে না যাই হোক কটা দিয়েছে আমাকে যাই হোক বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে যেটা সেটা বলে শেষ করি এখন যাব শিখাই দি পাল্টা বলবেন ইমাম বুখারি কি নবির জমানায় ছিল না ছিল ও মাথায় যদি ঘিরু থাকে তাহলে বলবে ইমুখারি নবীর জমানায় ছিল না ইমাম মুসলিম নবির ছিল কিন্তু বুখারি শরীফের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যত হাদিস আছে সব হাদিস না ছিল কি ছিল না বুখারি নামে ছিল বুখারি নামে ছিল হাদিস ছিল না বুখারির হাদিস ছিল কিন্তু বুখারি নামে ছিল মুসলিম নামে ছিল আবুদৌদ নামে ছিল নাসাই নামে ছিল ইবনে মাজা নামে ছিল ধারিচ্ছ ছিল না ঠিক তেমনিভাবে আপনিও বলবেন বাদান জবাব তো হয়ে গেছে আমরা বলি ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই চারো মাজহাবের ইমামরা কোরআনের ভিতর থেকে কোরআনের অন্তর থেকে কোরআন এবং হাদিসের অভ্যন্তর থেকে যেই মাসআলাগুলি ইসতিমবাত করেছেন যেই মাসআলাগুলি ইসতিখরাজ করেছেন যেই মাসআলাগুলি বের করেছেন যেই মাস উদ্ভাবন করেছেন সেই মাসালাগুলি কোরআনের ভিতরে হারিফের অন্তি মাজহাব নামে ছিল সাফি মাজহব নামে ছিল মালিকি মাহাব নামে ছিল মাসালা ছিল না মাসালা ছিল কি ছিল না কি ছিল হাদিসটা কি ইমাম বুহারির না আমাদের নবীর হাদিস নবীর না বলেন কার নামে বুহারির নামের বলেন কি বলেন না সুতরাং বুঝা গেল আপনারা নবীর হাদিস মানেন না বুহারির হাদিফ মানে আল্লাহ রসুলের হাদিস মানেন কিন্তু নাম বলেন কারসলিম আবুদৌ বলেন কি বলেন না এর মানে ইমাম হাদিস হাদিস কার্লা নিজবত সম্পর্ক করা হয় ইমাম বুহারি থেকে না ঠিক তেমনি ভাবে মাস আলা হলো কোরআন এবং হাদিসের মাস আলা হল কোরআন এবং কোরআন এবং কিন্তু হানিফা সংকলক ইমাম আহমদিনাগুলি কোরআন হাজি সংকলক এই মালহাফের ইমামরা হবার কারণে সম্পর্ক করি মালেকি শাহী হাম্বলি নাম মাস কি ইমাম আবু হানিফা আমাদের নবীর না এখন বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় সৈয়ত কাহ্লা সরিয়তি মামাবো হয়নিবার উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিয়ে করে দেবো বলেছিলাম যে হাসনাবাদ পশ্চিম পাড়া ইউপি যাবে মসজিদ কোথায় কথা তিন দিন আগে মসজিদটা এই মসজিদের মুসল্লিদের উজু করার জন্য পানি লাগবে তো এই আব্দুল করিম মেম্বার তার নিজের মুজাহাদা নিজের মেহনত নিজের প্রচেষ্টা দিয়ে আল্লা সৃষ্টি করা পানি কার সৃষ্টি করা পানি আল্লাহ সৃষ্টি করা পানি এখানে কূপ খনন করে বেগুন করে এখন অনেক সময় যে যে কাজটা করে দেয় সেটা তার নামে হয় না নাম আব্দুল করিমের কূপ এরকম হয় কি হয় না এখন এই আব্দুল করিমের কূপের পানি দিয়ে আপনারা উজু করেন নামাজ পড়েন এবার আপনার এলাকায় একজন সাহেব বিন মালানি আসিয়া যারা হিসেবে আমাদের নামাজ হয় না টুবি হয় না পাগরি হয় না পীর মুরগি হয় না তাবলি হয় না এরকম একটা টুবা কি নাই আছে না তো এদেরকে আমি নাম দিচ্ছি এখন একজন শাহ বিনা নিয়ে এসে লাগলো কি দিতে লাগলো আপনি বলবেন বলি নাই ও বলবে তোর নামাজ বলে কি বলবে মাথায় পাখ দিলি কেন আপনি বলবেন আমি তা করি বলবো ও তুই ইলিয়া করিস যেহেতু তুই এই সকল তাবলিগের কিতাব গুলি পড়িস সুতরাং তুই মুসলিম ও যখন বলে যে তখন আপনার মনে লাগে না হায় আমার তাবলিগ হয় কি হয় না যখন বলে ইমামের পিছনে না পড়লে আপনার নামাজ হয় না ওই বলবে তুই জিকি করিস কেন আপনি বলবেন আমি সর্বনায়ের মুড়ি ধৈসু বলবে তুই সর্বনায়ের মুড়ি ধৈস সর্বনায়ের ভেদে মারে ফতে সুতরাং তুই বলে না। যদি করে এই কথা বলেছিল আপনার অস্ত্রতা আসে না হায় আমার পীর মরিদি হয় কি হয় না এই অস আসে কি আসে না যারা এসে আমাদের টুপিতে আমাদের নামাজে আমাদের তাদের নাম কিছুতেই আহলে হাদিস নয় বরং আহলে বস্তা নাম কি আহলে বসে দেখি দেয় না টুপি হয় না পাগড়ি হয় না মাদ্রাসা হয় না তাবলিগ হয় না না তো এরকম একজন বলল যে এই এলাকার কুপের পানির নাম হলো আব্দুল করিমের কুপের পানি আব্দুল করিমের কুপের এই কূপের নাম তো পানি আল্লাহর কূপের পানি কিংবা নবীর কূপের পানি এই নাম নাম হচ্ছে আব্দুল করিমের কূপের পানি সুতরাং বোঝা গেল এই কূপের পানির সষ্টা আল্লাহ নয় বরং আব্দুল করিম এই পানি কি পানি এই পানি দ্বারা দ্বারা অজু করবে সবাই বেদাতি তাই এরকম ফটুয়া দেবার পরে তো আপনাদের এই পশ্চিম পশ্চিমপাড়া এলাকার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া দরকার আগে প্রকাশিত হয়েছে কথা ঠিক কিন্তু এই জমিন যেদিন থেকেই সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই মাটির নিচে পানিটা ছিল ছিল তো ছিল না প্রকাশিত ছিল না যখন প্রয়োজন হয়েছে আব্দুল করিমের জন্ম হয়েছে আব্দুল করিম এসে আল্লাহর সৃষ্টি করা পানি কার সৃষ্টি করা আল্লাহর সৃষ্টি করা পানিটা আবদুল করিম নিজের মুজাহাদা মেহনত দিয়ে জমিনের নিচ থেকে শুধু প্রকাশ করে দিয়েছে যেহেতু এই পানিটা প্রকাশ করে দিয়ে যেহেতু আমাদের উপরে আব্দুল করিম দয়া করছে করছে কি করে এই জন্য আব্দুল করিমের জন্য দোয়া করি আব্দুল করিমের জন্য আমাদের উপরে এসান করেছে আমাদের জন্য দয়া করেছে এই জন্য ওই মসিম ওই অনুগ্রহকারী আব্দুল করিমের জন্য বরাদ্দ রাখি দোয়া আর কারণ নাম্বারিং সহকারে কোরআন এবং নাম্বারিং নাম্বার দিয়ে দিয়ে আসে ও ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ এগুলো স্পেসিফিক ভাবে আসে যেগুলো জানতে হবে না हादीर अंदर मसाइल पृथिवीर अदिकांश मानसर पक्षे कुरान पड़े सब मसारा बार्भव मालिक एसे इम अहमद बीन हमला কোরআন এবং হাদিসের ভিতর থেকে কোরআন এবং কোরআন এবং গুলি বের করে উন্মতের জন্য প্রকাশ করে দিয়েছেন কি করে দিয়েছেন ইমামরা মাসালা বানাইছেন না দেখাইছেন কি করেছেন কারণের কারণের এই সমস্ত কিছু থেকে বের করে লিপিবদ্ধ আকারে বাপ বাপ করে ফসল ফসল করে অধ্যায় অধ্যায় করে পরিচ্ছেদ পরিচ্ছেদ করে লিখিত আকারে আমাদেরকে দিয়ে আমাদের জন্য অনু अनुग्रह कर इमाम, इमाम दुआ करी और अल्लाहर ইমাম মাসালা বের করে দিয়ে আমাদের উপরে অনুগ্রহ দয়া করেছেন এই জন্য ওই মাসিম ওই অনুগ্রহকারী মাজহাবের ইমামের জন্য বরাদ্দ রাখি দোয়া আর এবার এরপরে আল্লাহ বলেছেন সহজ সহ সঠিক পথ আছে কোরআন এবং হাদিসে কোরআন এবং কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআন এবং হাদিস বুঝে আরে ভাই আরবি বুঝে আরবির ফসাহ বালাগাত বুঝে আরবির অরংকার শাস্ত্র বুঝে আরবির নুজুল বা শান এরুদ এগুলো বুঝে হাদিসের তাস্তির বুঝে সবার জানলাতে যেতে হবে না হবে কি হবে না এখন কিভাবে জাননা যাবে শা কি আল চিনারা দরকার নাই তুমি চট্টগ্রাম চিনা দরকার নাই তোমার এলাকা তোমার রাষ্ট্রে তোমাদের সমাজের যেরা চট্টগ্রাম চিনে তার হাত ধরে ফেলো তার পিছনে চলতে থাকো ওই ব্যক্তি যখন চট্টগ্রাম পৌঁছে যাবে তুমিও চট্টগ্রাম পৌঁছে যাবে সে যখন সিলেট পৌঁছে যাবে তুমিও সিলেট পৌঁছে যাবে যদিও তুমি রাস্তাছি না অনুসরণ করলে ওই ব্যক্তিরা জান্নাতে পৌঁছলে তুমিও জান্নাতে পৌঁছে কয়টা জিনিস শিখাইছেন তাহলে শিখিয়েছেন এবং তাকলিফ আল্লাহ রাহিন আমাদেরকে তৌহিদ অস্বীকার করে বেদাতি হওয়া এবং অস্বীকার করে innaka حميد مجيد সবাই সবার জন্য মসজিদ প্রতিষ্ঠার জন্য এবং আমাদের নিত্য আর্থ-সামাজিক উন্নতির জন্য আমরা সবাই والسلام على سيد الاممياء والمصلين وعلى اله وصحبه أجمعين اللهم لك الحمد قلنا ولك الشكر قلنا و الملك قلنا و لك الخلق قلنا وإليك يرجع الأمر كله اللهم لا أخفي فناء عليك أعطك ما ثنيت على نفسك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا أعبدك أنا على عهدك وردك ما استطعت وأعوذ بك مئة شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي او فريد فانك لا يغفل ظوبا الا انت يا رب العالمين يا رحمن الرحيم يا ذا الجلال <سؤال> والاکرام গানের যারা যেইভাবে মেহনত করেছেন তুমি তাদের সকলকে কবল করে দাও আর আমিন সকলকে তুমি মাফ করেই দা হবা তো নাই তোমার বান্দা সকাল বেলা ঘুম থেকে উঠে নাফর মানি শুরু করে দিনের সূচনা করে তোমার ক দুবার দরবারে ফেস মালিক দুপুর দেয় না করতে করতে আরো গুনারে গুনা মনে হয় না সিনেমা দেখতেই আসে দেখতেই আসে নাটক দেখতেই আসে দেখতেই আসে আস্ত লাগে না তোর দেওয়া শোক দিয়া কত যে পাপ করতে কারিক তোর কান দিয়া তোর বান্দা কত যে গান শুনে রে বাড়ি শোক দিয়া কত যে নাটক দেখে রে বাড়ি ও মা সবকিছুর হিসাব তোমার দরবারে ভয়টা দিয়ে দা মালিক রে তুমি ও ভাবু তোর বান্দা বুঝে না বুঝে না কত নামাজ কাজা করলে কত বছর কত জীবনে সাহা নামে থাকতে হবে তোর বান্দা বুঝে না বুঝায় দেয় মালিক বুঝা দা ভাই বুঝায় টাকা হার গেলে সন্তান হারায় গেলে কান্দে তোমার বান্দা। নামাজ কান্দা হইলে তোকে ও নামাজ না পড়লে গুনা হয় পাপ হয় এই ভয় দিয়াতে মালিক ভয় দিয়াতে মালিক ভয় দিয়া দেরে ভুলে গেছে গুণারে গুণা মনে হয় না তোমার নবী বলছেন যে গুণা করার পরে না কত পাপ করেছি মালিক আফসুস তো নে তুমি যে কত ধরছ তোমার দিয়ে তোর বান্দার কত পাপ করলে তোমার বান্দা ও মবুদ নিজের সন্তান স্কুলে না গেলে মারে প্রহার করে ব্যবসার দোকান না গুললে প্রহার করে বলে তোর জীবন নষ্ট হয়ে যাবে তুই প্রতিষ্ঠিত হতে পারবি না পড়লে যে সন্তান নামে যাবে আগুনে জ্বলবে দুনিয়ায় বাবার সামনে সন্তান অসুস্থ হয়ে গেলে বাবার ঘুম হয় না মা ঘুমাইতে পারে না লাভ দিতে আগুনের ভিতরে পড়ে গেছে ও মালিক বাবার হয়তো এই বিশ্বাসী নাই নতুবা সন্তানের প্রতি মহাবতি নাই মালিক না বললে মালিক ও দেব নামাজ না বললে আগুনে চলতে হবে এই ইমানটা দিয়ে দেমানটা সত্যিকার দিয়ে দিয়ে দাও দাও কে বাবা তার নিজের কষ্টের কাওয়ায়ের টাকা দিয়া সন্তান বাক্স কিনে ও কপাল পুরা বুঝবন্দার মাথায় বুঝবে টিভি দেখলে গুণায় গুণ হয় গুণ হয় গান শুনলে গুণ হয় পাব হয় পা কত সিনেমা দেখলাম আমাদের মালিক এই শোকটা দিয়া একটা ফারাক করান কত বছর ধরে মরিনা তোর দেওয়া কত ও বাবু তোর দেওয়া কান দিয়ে কত কান শুনি রে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে তোর কান দিয়ে কত যে নাচ দেখলাম কত গান শুনলামা মসজিদ গান শুনলে মজা লাগে মা দেখলে মজা লাগে বড় কপাল হয়ে গেছে ইমানের মজা মালিক ইমানের হানা দূর হয়ে গেছে তুমি যাদের মহবুত করেছ তোমার এই গোলাম দে তুমি তোমার দিনের পিছনের কাতারে হলেও সামিল করে না ও মহবুজ ও তোমার প্রিয় বান্দা না বানায় কবরে ডাক মাবু তুমি আমাদের শেষদার মুখাপেক্ষি না না আমাদের নামাদের মুখাপেক্ষি তুমি না তুমি না আমাদের এমনি মাফ করে দাও তোর তো কোন লাভ নাই ও মালিক জান্নাতি দিলে তোমার জান্নাতের জায়গা কম হবে না মালিক আমাদের মাফ করেই না। ও মালিক তো আর গুনা করবো না করবো না করবো না আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত আছেন তাদেরকে মাফ করে দাও যারা কবরে চলে গেছেন করে দুনিয়াতে অসুস্থ হয়ে গেলে তো ডাক্তারের কাছে নেওয়ার মানুষ আছে সাথে কাটলে উজা আছে আগুনে পুড়ে গেলে বার নিয়া কবরে সাপে কাটলে কে দেখবে মালিক আমাদের আত্মীয় স্বজনকে তোমার হওয়ালা করে দিলাম তোমার চেয়ে বড় হেফাজতারী কেউ নাই কেউ নাই কেউ নাই তোমার সে বড় দল কেউ নেই তোর দয়ার এক ভাগ আমাদের দিত ৯৯ ভাগ তোমার কাছে পৃথিবীর কোনো মা কোনো বাবা তার সামনে সন্তানকে আগুনে বলতে দেখলে সইতে পারে না সাপে কাটতে দেখলে জাহান্ন যেন আসো লাগতে না পার আমাদের সেই স্বজনরা আত্মীয়রা কামড়া দেের আগুন লাচ্ছে দেও না দেও না দে আমাদের আত্মীয় স্বজনদের মাফ করেই দাও বাবারে মাফ করে দে মারে মাফ করে দে মালিক দাদার বাবা বাবা নাই মালিক ও মালিক তুই মাফ করে দে তুই মাফ করে দে মাফ করে দিলে আমাদের মাথা থেকে এত সহজে দেশ না মালিক আমাদের বাবা মার হায়া ও মাবুদ যারা এই মসজিদ নির্মাণ করছে ও মালিক হল গানের প্যান্ডেল বানায় নাই নাটকের নাট্যমঞ্চ বানায় নাই মালিক তরে ডাকার ঘর বানাইছে যেখানে আইসা তোর পাপি বান্দারা সকাল হাঁদাত তোমার কুদরতি হাদানা থেকে পূর্ণ করে দেওয়া সারা বিশ্বের মুসলমানদের তুমি হিফাজত কর মালিক টুপিওয়ালে সারা বিশ্বের মুসলমানদেরকে ও মফ করে দেয় শেষ নিয়ে আর নিরীহ মা আমার আমার নির শক্তিধর আমাদের খেলা মালিক পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান জানে আমরা তোমারে মানি तोर सामने माथा नोए तुरे बच्ची की भावे जरा तुम माने तुम्हारे भ কিন্তু বাহ্যিক ভে তো তোরে মারি রে মারি এই বাহ্যিকদের একতা ফিরায় দাও বিবাদা ছোট ছোট মতবে দূর করে দাও মারিদাল হাক্কা হাক্কা ওর জোক না বা جتيرا با আমাদের মা-বোনদেরকে তুমি maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন لنا ذنوبنا وكف عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك ربنا حبلنا لنا من ازواجنا وذরرياتنا قرتا اعين واجعلنا للمتقين اماما رب الحمكما كما رب ياني صغيرة رب الحمكما كما رب ياني صغيرة الله أكفني بحلالك عن حرامك أردني بفوضك عن من سواك سبحان ربك رب العزة عن ما يسفر على المرسلين آمين آمين برحمتك يا رحمة الرحمن والله الله والله والله الله, الله, الله, الله, الله, الله, الله wallah wallah